আবু উসমান রহমতুল্লাহ আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমাকে জানানো হল যে একবার জিব্রাইল আলাহ সাল্লাম নবী সাল্লাহ আলাইস্লাম এর নিকট আসলেন তখন উমু সাল্লামাহ রাহু তাল্নাহা তার নিকট ছিলেন তিনি এসে তার সঙ্গে আলোচনা করলেন অতপর উঠে গেলেন নবী সাল্লাইসাল্লাম উমু সালামাহ রদালনাকে জিজ্ঞেস করলেন লোকটিকে চিনতে পেরেছ কি তিনি বললেন এত তো দেহিয়া সালামা সাল্লাম্মা রাজু তাল্হা বলেন আল্লাহর কসম আমি দেহিয়া বলেই বিশ্বাস করেছিলাম কিন্তু নবী সাল্লাহামকে তার খুদবাই জিবরিল আলাহাল্লাম এর আগমন এর কথা বলতে শুনলাম সুলাইমান রাবি বলেন আমি আবু উসমানকে জিজ্ঞেস করলাম এ হাদিসটি আপনি কার নিকট শুনেছেন তিনি বললেন উসামা ইবনু জয়দ রদুল্লাহ তাল্হ্ন এর নিকট শুনেছি